আসসালামুকম্বরক আলহামদুলিল্লাহ মালা নবাহীন মহফুজরফ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 فَتَلَقَ آدَمُ مِن رَبِّهِ كَلِمَاتٍ فَتَعَبَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ الله رب العالمين در باره حمد پیش کرسی شکری آدائی کرسی جاروشش مهربانی ته اما در که اللہ سبحانه و تعالی تاشوشی طول چھایا اسلامیر چھایا طول اصرائی دان پورسن اما در که قرآن پورار কোরআন নিয়ে এগিয়ে যাওয়ার ভিতরে তৌফিক দিয়েছেন দরুৎ সালাম পেশ করছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্ল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি আমরা কোরআন নিয়ে আলোচনা করছি কোরআন বিষয়ক অনুষ্ঠান এক মর্যাদাপূর্ণ মহা মর্যাদাশীল কিতাব এ হলো মহাগ্রন্থ আল কোরআন যেই কোরআনে আল্লাহ রবুল আলমিন মানবজাতির সৃষ্টি ক্রমবিকাশ কিভাবে মানুষের মর্যাদা সম্মান ঐতিহাসিক ইতিহাস বর্ণনার ধারায় সমাজ বিজ্ঞান সামাজিকভাবে তার ক্রমবিকাশ পাশাপাশি জীবন যাপন জীবন উপকরণ একটা চমৎকার সুশৃঙ্খল পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মত একটি কোড অফ লাইফ পূর্ণাঙ্গ ব্যবস্থা আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে দান করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আলকরানো আধুনিক বিজ্ঞান বিজ্ঞান আলকোরান থেকে কি কি বিষয়ে দিক নির্দেশনা পায় এমনই একটি সমন্বিত আলোচনা আমরা আপনাদের সামনে পেশ করে চলছি সুরা বাকারা থেকে এই আলোচনাটি আপনাদের সামনে এ পর্যন্ত আমরা এগিয়েছি গত পর্বে হজরত আদম আলাহি সাল্লামের সৃষ্টি এবং তাকে শিক্ষা দেওয়া এই শিক্ষার মাধ্যমে মানবজাতির যে সম্মান মর্যাদা এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম আল্লাপাক আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন এবং ফেরিস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন আদমের শিক্ষা গ্রহণ করার শক্তি তার মেধা যাচাই করার জন্য এটি একটি আশ্চর্য নিয়ামত আল্লা সুবাহ যা আল্লাপাক মানুষকে দান করেছেন ফেরেস্তাদেরকেও আল্লাপাক যে কোনো বিষয়ে জ্ঞান ধারণ করার শক্তি দিয়েছেন কিন্তু তা সীমিত যে অংশ তারা গ্রহণ করতে পারেন সেটুকুই শুধুমাত্র তারা ধারণ করতে পারেন অন্য বিষয় নয় কিন্তু মানুষকে আল্লাপাক যে মেধা বা ধারণ ক্ষমতা দিয়েছেন তা অপরিসীম أمرا عدم علیه سلام ستشتت اي بشوي قلو دخي سي جا حضرت عدم علیه سلام کے اللح پاک فرشتا دير شامن و پوستا پون کن لن امون اللح پاک نرد دير دي لن جا ها عدم تمی شانباد دید داو جا اي جنش قلو رکی نام اللح بول سن قول يا آدم انبئهم بأسمائهم فلما انبئهم بأسمائهم قول ألم أكل لكم أعلم غيب السماوات والأرضي জানিয়ে দাও এই বস্তুগুলোর নাম যখন হজরত আদম সালাম বস্তুগুলোর নাম বলে দিলেন আমি কি তোমাদের বলিনি যে এই আসমান জমিনের ভিতরে যত গায়েব অজানা বিষয় অর্থাৎ রহস্যময় বিষয় এই সৃষ্টি জগতে এই বিষয়ে আমার জ্ঞান তোমাদের চাইতে অনেক বেশি এই আয়াতটি আমাদের জন্য একটি জ্ঞানের পথে পরিচালিত হওয়ার একটা ইঙ্গিত বহন করে যে আজকের বিজ্ঞান মানুষের জ্ঞান ফেরেস্তাদের জ্ঞান এবং আল্লাহ সবানার জ্ঞান এই কয়েকটি জিনিসকে আমরা এখানে একটু বিশ্লেষণ করতে পারি বিজ্ঞান এটা মানুষের জ্ঞান মানুষকে আল্লাপাক জ্ঞানের ধারণ ক্ষমতার একটা সর্বোচ্চ অবস্থা দান করেছেন এই জন্য আমরা আল্লাহর দরবারে হচ্ছে সুক্রিয়া দায় করছি কারণ মানুষ গবেষণা করে চিন্তা করে মানুষ তার আল্লাপাক যে মস্তিষ্কে যে ধারণ ক্ষমতা দিয়েছেন যে চিন্তন ক্ষমতা দিয়েছেন মস্তিষ্কের ভিতরে যে আল্লাহ রবুল আলমিন তাকে কোষগুলো প্রদান করেছেন যে ব্রেন বলা হয় मस्तिष्क जैकिछुन जैकिछ करता कुफुरी बोलेंगे आल्लर प्रति विद्रोहरा बोलें आल्लर आईन के अमान्य कर चला बोलें जत जैकिछू बोलें चाँव पीठ मानु पढ़े मंगल ग्रहे बाड़ी बनाते चाच से বিরাট বিরাট করে শিল্প নির্মাণ করছে এই পৃথিবীটাকে এই আবিষ্কারের দ্বারা একটা গ্লোবের ভিতরে নিয়ে আসছে সব ঠিক আছে মানুষ সবকিছু করছে কিন্তু এই করার পিছনে কোন বস্তুটি কাজ করছে। সেই বস্তুটি হলো মানুষের জ্ঞান মানুষের এলেম মানুষের আকল যে যেটার সূচনা হয়েছে প্রথম মানব আদম আলহী সাল্লা থেকে এবং এই জ্ঞানের পরিচর্যা জ্ঞানের উৎকর্ষতা এবং এই জ্ঞানকে বৃদ্ধি করা ইলিম অর্জন শিক্ষণ এবং শিক্ষা এই যে লার্নিং এবং টিচিং এই বিষয়গুলো মানব সৃষ্টির প্রথম দিন বা সূচনা থেকেই তার শুভ যাত্রা এটাকে বাদ দিয়ে মানুষ কখনো পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না অথচ যারা কোরআন পেল যারা ইসলামে সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন যাদের জন্য আল্লাহ সুবাহুর বিষয়। রাহমাত্রিত দর্শক শ্রোতা আমরা মুসলমানের এত অনেক দিক দিয়েই পিছিয়ে আছি বিশেষ করে শিক্ষার দিক থেকে আমরা উন্নত বিশ্বের তুলনায় প্রযুক্তিগত শিক্ষা অথবা এই আধুনিক শিক্ষা অথবা বিজ্ঞান শিক্ষা অথবা টেকনিক্যাল শিক্ষা থেকে তো আমরা পিছিয়ে আছি এই দৌড়েও আমরা বিশ্ববাসী থেকে অনেক পিছে কিন্তু কোরআনের শিক্ষা যেটি আমাদের দিনের শিক্ষা এই শিক্ষার ব্যাপারে আমাদের কি অবস্থা আধুনিক শিক্ষা প্রযুক্তিগত শিক্ষা বিজ্ঞান শিক্ষা এই বিষয়ে আমরা যদিও কিছুটা এগিয়েছি আর ততটা আমরা শিক্ষা কি আমাদের জীবন থেকে মুছে ফেলে দিয়েছি আমরা কয়জন মুসলিম ভাই ও বোন যারা রয়েছেন বা রয়েছি যে কোরআনটাকে আমরা অর্থসহ পড়তে পারি এবং কোরআনের অর্থগুলো নিয়ে আমরা মাঝে মাঝে ভুরে সকালে আধা ঘণ্টা এক ঘন্টা সময় চিন্তা করতে পারি আল্লাপাক হাত দেখেন মানব জাতির সৃষ্টির সূচনাতেই এই চিন্তা ভাবনাকরণ, করণ শিক্ষা গ্রহণ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এবং শিক্ষাকে ধারণ করে মর্যাদাশীল হওয়া একটি পজিশনে উন্নীত হওয়া मानवजात सृष्टिर सूचनार एक क्रमकाल धारावािक कर्मसूची एक धारा प्रक्रिया आल्ला सुबह तला मानुष के सकल सृष्टि ज्ञान दिए सम्मानित कर ज्ञान दिए कि सम्मानित हलन तरह प्रमाण तर परीक्षा तरह वास्तव प्रैक्टिकल एक नजर स्थापन हवा दरकार যাতে করে সে সবার উপরে তার কৃতিত্বকে প্রতিষ্ঠিত করতে পারে প্রমাণিত করতে পারে আর এটি হলো এই বিষয় যে হজরত আদম আলা হলো খবর দিয়ে দাও জানিয়ে দাও ফলাম্মা আম্বা আহম তারপরে তিনি সফল হলেন পাশ করলেন আর আল্লাহর আলমিন তখন ঘোষণা করলেন বলি নাই আমি এই যে এই তিনটি শব্দ ব্যাপক অর্থবোধকা আজকের বিজ্ঞান করতে পেরেছে আল্লাবাক অন্য আয়াতের ভিতরে বলছেন তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে তা অতি সামান্য এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ হয়তো চাঁদের পিঠকে গিয়ে ছবি তুলে নিয়ে আসছে মঙ্গল গ্রহে হয়তো তারা তাদের বাহন পাঠিয়েছে হতে পারে মঙ্গল গ্রহে তারা মানুষ পাঠাবে এমন একটি প্রক্রিয়া চলছে এত সৌর জগতের একটা ছোট্ট পরিবারের ভিতরে ঘোর পাক খাওয়া মহাবিশ্বের তুলনায় এটুকু অতি সামান্য একটু স্থান অবগাহন করা বিশাল মুম্বাই শহরের কোনো একটি ঘরে দুদিন থেকে এসে যদি বলে গোটা মুম্বাই আমি দেখে এসেছি এটা কি তার জ্ঞানের নির্বুদ্ধিতা নয় ঠিক তো তদ্রুপ আজকের জ্ঞানীগণ মহাবিশ্বের সৃষ্টি নিয়ে যা মন্তব্য করে অনেকটা ছোট্ট একটি ঘরে বসে ঘর দেখার মতো সম্মানিত দর্শক শ্রোতা ছোট্ট ছোট্ট কথাগুলো আমাদের জন্য অনেক চিন্তার খোরাক জুটিয়ে দেয় এটাই হচ্ছে কোরআনের মাহাত্ম আপনারা একটি আয়াতকে সামনে নিয়ে গভীরভাবে তার গভীরে প্রবেশ করে আপনি চিন্তা করুন যে আল্লাহ সুবাহ এখানে কত কথা কত রহস্য এবং কত জ্ঞানের সময় হয়েছে আমরা আবারই আলোচনায় ফিরে আসব।। আসসালাম আলাইকুম আমি জানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা Marriage or divorce? What's the Islamic rule? The husband divorce. Solution or problem? Join family system. Heaven or hell? Big fat eating has <laughs> the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. See... ...aar dhangi ni na dhik thangi ni... ...prothi shonni baar... ...Rat 8-tay bangla deshe... ...or 8-6-tay bangla deshe... ...Mano-va-taar... junno তাম সৃষ্টির জন্য সমস্ত বিশ্বের জন্য বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসলাম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 সূচনা করেছেন তিনি জানেন আকাশ জমিনের ভিতরে অনেক গায়েব রয়ে গেছে আর এই গায়েবের এলেম শুধু আল্লাহর কাছে এই এলেম এখনো মানুষ তার নিকটেও পৌঁছতে পারে নাই হয়তো খুঁজে বের করেছেন সমুদ্রের নিচে কোনো একটি ভূমিকম্পের কারণে সমুদ্রের পানি উপচে এসে ভূপ্রকৃতিকে ভূমণ্ডলকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সোনামি নাম দিয়ে আমরা হয়তো এটাকে একভাবে চিহ্নিত করছি ওই ভূকম্পনের শক্তি কোথা থেকে এলো সেই শক্তির উৎস কোথায় সেই শক্তির তার পূর্ববর্তী শক্তি কোথা থেকে শক্তি লাভ করলো এভাবেই হলো গায়েবের জগৎ সুবাহ আলা আল্লাহ রাবুল আলমিন তাই সকল সৃষ্টিকে সতর্ক করে দিয়ে বলেন যে হে মানব ফেরেস্তা অন্যান্য জাতি তোমরা জেনে রাখো আলাম আকুল দ্বিতীয় অংশে আল্লাহ রবুল আলমিন আসমান জমিনের গায়েবের কথা তো তিনি বলেছেন যে আসমান জমিনের ভিতরে এমন অনেক গায়েব আছে ওদৃশ্য জগৎ রয়ে গেছে ক্ষুদ্র পৃথিবীর গোটা পৃথিবীর रहस्य की मानस उद्घाटन करते रहस्यमय मानस पचते कि अपनी जो नाई ना जी जे जगत पर जगत आज অনেকেই হয়তো বলবে যেগুলি কোথায় কিছু কবি সাহিত্যিক তো আমাদের ইমানকে বিধ্বংসী করে বলছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মাটির নিচে অথবা অন্য গ্রহে সৃষ্টির অন্য কোনো প্রান্তে জান্নাত গিয়ে খুঁজতে হবে জাহান নাম গিয়ে খুঁজতে হবে মানুষের ভিতরেই জান্নাত মানুষের ভিতরেই জাহান্নাম মানুষ সুখে থাকলে জান্নাতি মানুষ কষ্টে থাকে হান্নামই এই সহজ এবং হালকা সমাধান এই সমাধান দিয়ে কখনো গায়েবের জগতের অদৃশ্য জগতের ওই যে সেই অকল্পনীয় সৃষ্টি যেখানে আল্লাহাক তৈরি করে রেখে দিয়েছেন তাও স্বীকার করা যায় না আমরা মুসলিম আমরা কোরআনে ধারক আমরা কোরআনকে বুকে ধারণ করে সাথে আমরা বিশ্বাস করি এই দৃশ্যমান জগতের বাইরে আরো অনেক জগৎ আছে যেগুলোর সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা আল্লাহ বাহান আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন যা তোমরা প্রকাশ করো অথবা যা তোমরা গোপন করো তাহলে মানুষের ভিতরেও আরেকটা জগৎ আছে এখানে আমরা এই যে মনস্তাত্ত্বিক জগৎ সাইকোলজির জগৎ আধ্যাত্মিক জগৎ এখানে মানুষের ভিতরে সৃষ্টি হয় অনেক অনেক কল্পনা অনেক অনেক প্রশ্ন অনেক অনেক জিজ্ঞাসা এখানে অনেক কিছুকেই প্রকাশিত করা হয় আবার অনেক কিছুকেই লুকিয়ে রাখা হয় গোটা সৃষ্টি জগৎ যেরকম একটা জগৎ ঠিক মানুষের অন্তকরণের ভিতরে রয়েছে তেমনি আর একটি জগৎ আর এই জগৎকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হচ্ছে এই যে মনস্তাত্ত্বিক বিষয় আজকের বিজ্ঞান মনস্তাত্ত্বিক বিষয়টিকে আর উড়িয়ে দিচ্ছেন না মানুষের যে মনোশক্তি মানুষের যে মনোবল মানুষের যে আধ্যাত্মিক যে বিকাশ এবং এর যে একটা কার্যক্রম চাওয়া না পাওয়া আনন্দ বেদনার যা কিছু আছে আল্লাহ রব আল এই দুটো শব্দ দিয়ে সেটিকে অথবা অপ্রকাশিত এই দুটো সম্পর্কেও আল্লাহ সবানুয়া তালা তিনি সম্পূর্ণরূপে জ্ঞাত তাকে ফাঁকি দিয়ে অথবা তাকে আড়াল করে অথবা তা তার অগোচরে অথবা তোমার ভিতরে লুকিয়ে রেখে তুমি মনে করতে পারো না যে আল্লাহ সুবাহ তার খবর রাখেন না এখানে আমাদের কাছে আরো একটা জিনিস স্পষ্ট হয় সেটি হলো মহাবিশ্বের সবকিছুই তো আল্লাহর কাছে আছেন। আসেনিওয়াল আর আসমান জমিনের ভিতরে মানুষ একটি ক্ষুদ্র প্রাণী সেও তার একটি অংশ কিন্তু আলাদাভাবে মানুষকে আবার কেন বলা হলো যে যা তোমরা প্রকাশ করো অথবা যা তোমরা গোপন করো এই বিষয়েও আল্লাহ রবুল আলমিন জানেন এখানে আমাদের কাছে এটা স্পষ্ট হয় যে প্রত্যেকটা মানুষ একটা বিশ্ব একটা বিশ্ব বাস্তব এটাও বিজ্ঞান স্বীকার করেছে আজকের আধুনিক বিজ্ঞান কিন্তু এই সত্য স্বীকার করে নিয়েছে যে একটা মানুষ ক্ষুদ্র একটি মানুষ সে আসলে একটি পরিপূর্ণ বিশ্ব তার সৃষ্টিতে পৃথিবীর এমন কোন উপাদান নাই যা এই দেহের ভিতরে আসেনি তার চিন্তা চেতনায় চোখের আলোতে কল্পনায় গোটা বিশ্বের সামগ্রিক বিষয় চলে এসেছে যার কারণে এই যে প্রতিটা মানব প্রতিটা ক্ষুদ্র ইউনিট এগুলো যে এক একটা জগৎ আল্লাহ রবুল্লা কালাম এদিকেও ইঙ্গিত করে বলছে যে তোমরা সেটা গোপন করো অথবা প্রকাশ করো তোমাদের প্রত্যেকের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সুবাহ অবহিত আছেন তোমাদের প্রত্যেককে তিনি নিয়ন্ত্রণ করে চলছেন তোমার প্রতিটি কোষকে শরীরের তোমার দেহের ভিতরের এই যে শারীরিক গঠনের যা কিছু এবং তোমার অন্তরের অনুভূতির প্রতিটি স্তর আল্লাহ আল্লা সুবাহর কাছে স্পষ্ট সুবাহান আল্লাহি অ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা আদম আলা প্রসঙ্গে পরবর্তী আয়াত আমরা একটু দ্রুত সামনে আগাবো কারণ এই আয়াত পরে আল্লাহ সুবাহ অনেকগুলো গুরুত্বপূর্ণ উপদেশ নির্দেশনা আমাদের জন্য রয়েছে। ওয়াইয কুনালিল মালাঈকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আবা ওয়াসতাক্ববরা ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া কুনাল ইয়া আদাম ইসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কূলা মিনহা রাগাদান হাইসু শিহতুমা ওয়া লা তক্বরাবা হাযিহিশ শাজারাতি ফাতাকুনা মিনায যালিমিন। আমরা আরেকটি আয়াতে চলে কি তার পরিচয় তার পরিচয় হলো তিনি হলেন মিস্টার ইবলিস মানব জাতির জন্য সে এক ভয়ঙ্কর প্রতিবন্ধক এবং সহজ ভাষায় বড় দুঃমন শত্রু সৃষ্টি জগতে তারও রয়েছে একটা বিশাল অবস্থান আমরা তাকে অস্বীকার করতে পারি না বরং প্রতি মুহূর্তে আমরা তার দ্বারা প্রতারিত হচ্ছে, ওই যে একটু আগে আমি বলে এসেছিলাম মা তুবু নামা কুন্তুম তাক্তুমন জা তুমরা প্রকাশ করো অথবা জা তুমরা গোপন করো এই যে মনোজগত একটা হলো সৃষ্টি জগৎ বস্তু জগত। একটা হলো ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস দিয়ে সাজানোর যে জগত। একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে সরিয়ে রাখা যায় ভেঙে ফেলানো যায় স্থানচ্যুত করা যায় কিন্তু মনোজগত, অদৃশ্য জগতের একটা অংশ এই অদৃশ্য জগত একটা বিশাল জগৎ এই জগতের ভিতরে एक जन भयनक शत्र कार्यकारिता अनागनाचरण चिंता चेतनार भरे हमला करण शक्ति का शक्ति लाभ करार फले आज के गोटा मानव जतर प्रधान शत्रुते से परिणत हो नाम इबलिस आल्लाबुल आलमीन আদম আলাই সাল্লা তাল্লামের সামনে কে তার বন্ধু কে তার শত্রু কে তার কল্যাণ কামনা করে কে আদম আলা ভালো চায় কে আদম আলা ভালো চায় না এটি কে স্পষ্ট করে দিলেন এই বর্ণনাটুকু অবশ্যই সাইন্টিফিক এবং এটা অত্যন্ত যুক্তি। একটি শ্রেষ্ঠ সৃষ্টি পৃথিবীতে আসবে যে খেলাফতের দায়িত্ব পালন করবে যে পৃথিবীকে আবাদ করবে যে পৃথিবীকে পাপ মুক্ত করে পাঠাবেন এই পৃথিবী নামক গ্রহে সুতরাং আল্লাহর আলমিন কে তার শত্রু কে তার মৃত্যু মনোজগতে অন্তরের জগতে কে ঢুকে গিয়ে তাকে সর্বনাশ করবে বিপদগামী করবে তার অন্তরের ভিতরে পাপাচার ঢুকিয়ে দিবে ধ্বংস বিপর্যয় ভয়ঙ্কর মূর্তি তার ভিতরে তৈরি করে দিবে খুন খারাবি, রক্তপাত এই ধরনের সেই মানুষে মানুষে ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ সৃষ্টি করবে কে এই ধরনের ভয়ানক শত্রু আল্লাহ আল্লাহবাহানা হাত তিনি তো জানেন মানুষের শত্রু কে সুতরাং এটিকে প্রমাণ করে দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করলেন আর সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হল মানবের মর্যাদা চিহ্নিত হলো মানবের দুশ্মন চিহ্নিত হল মানবের কে আপন এই তিনটি বিষয় অবশ্যই আলোচনার দাবি রাখে তবে আমরা সেটি পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব এই অনুষ্ঠানের সময় শেষ হওয়াতে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার ও হ্যা স্বার্থ কহ জোর ও হ্যা স্বিস في সৃষ্ণ وتارا في السماء لن ترى يوم من نجمك ونجمك, ونجمك هثيل فرفاع الرايات وامضي وامضوا the really? دمع يجري ادمع تحتج في الليل ليلا المعتم من يروم المجد يجيء ادمع تحتج في الليل ليلا المعتم فهو يثير النفاق في وجه العدا في وجه العدا للجنادتي سبحان محكما تنتقي في العزم دوما وكن شامة في النأسي حمزا ملهمة فالتقي في الخير وارقاه فقا إنها العليا تبعي سبحين سبحان انت عموان من جهة الملا فالجور في السماء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 কাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বিশ বাংলায়